সাহুলিবনু সাহাদ রাদিল তালু বর্ণনা করেন লোকেরা বছর গণনা নবী সাল্লাহ সাল্লাম এর নব প্রাপ্তির দিন হতে করেনি এবং তার মৃত্যুর দিন থেকেও করেনি বরং তার মদিনায় হিজরত হতে বছর গণনা করা হয়েছে